শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নবম পরিচ্ছেদ আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ মার্চ মাস তাহার পরদিনও ছুটি ছিল বেলা তিনটার সময় মাস্টার আবার আশিয়া উপস্থিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন মেঝেতে মাদুর পাতা সেখানে নরেন্দ্র ভবনাথ আরও দুই একজন বসিয়া আছেন কয়টি ছোকরা ১৯ কুড়ি বছর বয়স ঠাকুর সহাস্যবদন ছোট তক্তপোষের ওপর বসিয়া আছেন আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন ওই রে আবার এসেছে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 বেলা চারটার সময় আপিম খাইয়ে দিছিল। তার পরদিন ঠিক চারটার সময় ময়ূরটা উপস্থিত আফিমের মৌতা ধরেছিল ঠিক সময় আপিম খেতে এসছে সকলের হাস্য মাস্টার মনে মনে ভাবিতেছেন ইনি ঠিক কথাই বলিতেছেন বাড়িতে যাই কিন্তু দিবাণেশি ইহার দিকে মন পড়িয়া থাকে কখন দেখিব কখন দেখিব এখানে কে যেন টেনে আনলে মনে করলে অন্য জায়গায় যাবার জোনাই এখানে আসতেই হবে এই রূপ ভাবিতেছেন ঠাকুরের দিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টি করিতে লাগিলেন যেন তারা সমবয়স্ক হাসির লহরই উঠিতে লাগিল যেন আনন্দের হাট আছে। মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন ভাবিতেছেন ইহারই কি পূর্ব দিনে সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করেছিলেন ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরী সত্য আর সংসারের সমস্তই অনিত্য ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন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 ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয় কিন্তু হনুমান ভুলবার ছেলে নয় সে বললে আমার কি ফলের অভাব পেয়েছি যে ফল জনম সফল মুখ্য ফলের বৃক্ষ রাম হৃদয়ে শ্রী রাম শ্রীরাম কল্পতরুমূলে বসে রই যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই ফলের কথা কই ধনী ও ফল গ্রাহক নই যাব তোদের প্রতিফল যে দিয়ে ঠাকুরেই গান গাইতেছেন আবার সেই সমাধি আবার নিষ্পন্দ দেহ স্তিমিত লোচন দেহিয়াছেন ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায় ভক্তেরা এই মাত্র এত খুশি করিতেছিলেন এখন সকলেই একতৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে দেহ শিথিল হইল মুখ সহাস্য হইল ইন্দ্রিয়গণ আবার নিজের কার্য করিতেছে চক্ষের কন্দিয়া আনন্দাস্ত্র বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন মাস্টার ভাবিতে লাগিলেন এই মহাপুরুষে কি ছেলেদের সঙ্গে ফোচকিমি করিতেছিলেন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 মাস্টারের বিচার আর সম্ভব নয় তাই তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ আর কী রূপে তর্ক বিচার করিবেন ঠাকুর আর একবার জিদ করিলেন কিন্তু ইংরেজিতে তর্ক করা হইল না